সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সলাত ওসসালাম সঈদুল মসলিনা মোহাম্মদ ওয়াই আসহাবিহি বাংলার দূরেরও কাছের সম্মানিত সুদী দর্শকবৃন্দ আপনাদের এ এই আলোচনায় আন্তরিক স্বাগত ও মবারকবাদ জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকে বসে এই পিস দেখছেন তাদের দরে রইল আমাদের প্রাণ্ডালা শুভেচ্ছা শুধু ও দর্শকবৃন্দ আমরা সাধারণত আলোচনা করে থাকি আপনারা জেনে থাকেন বিজ্ঞ আলোচকদের সমন্বয়ে সমষ্টিক আলোচনা যেখানে একটি বিষয়ের কঠিনটি দিক তুলে ধরার চেষ্টা করে থাকি আজকে এ পর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ইমান ও তার এতা আত্ম আনুগত্যের ভিতরে জাগতিকই কল্যাণ নিহিত রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনুধাবন করা প্রত্যেকটি মুসলিমের আবশ্যক আর এই আবশ্যকীয় বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনায় আমরা যোগ দিয়েছি যথারীতি রয়েছি আপনাদের স্নেহের হারুন হাসিন আর অতিথি হিসেবে আমাদের মধ্যে বিজ্ঞ আলোচক তাদের সাথে প্রথমে আমার নাম রয়েছেন বিশিষ্ট আলম দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার সর্ব বামে উপবিষ্ট আছেন আরেকজন বিজ্ঞ আলোচক আলম বাংলার পক্ষ থেকে অতিথিদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই আলোচনা অনুষ্ঠান যেখানে আমরা বিষয় নির্ধারণ করেছিলাম আলোচনা করবো আসলে আমাদের যে বিশ্বাস আমাদের পরিচালিত করে সেটা হলো আমাদের জীবনটা অনন্ত ঝোরু আছে শেষ নেই জগতের জীবনটা অতি ছোট্ট একটা নারী হোক আর পুরুষ হোক যে সৎ কর্ম করবে যে ব্যক্তি ইমান সহ সৎকর্ম করবে আমি দুনিয়াতে আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র জীবন দেব এবং তার কাজের সর্বোত্তম প্রতিদান দেব এখানে পবিত্র জীবন যেহেতু আগে বলা হয় সেটা দুনিয়ার জন্য হলো সকল পবিত্র জীবন এবং একটা আলাদা করা যায় আলাদা করা যায় কখনো বা বলা হচ্ছে যে তাওহিদে বিশ্বাস করলেই তো হলো রেসালোতে বিশ্বাস তো জরুরি এটা কখনো না তারা বিভিন্ন ভাবে কোরআনের অপব্যাখ্যা করেন এই এইজন্য দেখা গেছে খ্রিস্টানদের ভিতরে একটা গ্রুপ আছে বলা হয় ইউনিটেরিয়ান খ্রিস্টান খ্রিস্ট ধর্মের প্রথম যারা ছিলেন যেমন নাজারিন খ্রিস্টান নাজারেত নী খ্রিস্টান যারা ছিলেন তারা ছিলেন যুগে আরিয়ান সম্প্রদায় ছিলেন তারাও তৌহিদের কাছাকাছি ছিলেন পরবর্তীতে সাধু পলের এবং অতিভক্তির জোয়ারে মিশে গেছেন। তার ভিতরেও ইউনিটেরিয়ান এক ধরনের খ্রিস্টান আছেন যারা তৌহিদে বিশ্বাস করেন যুগে যুগে যে ইউনিটেরিয়ান খ্রিস্টান মোহাম্মদ সুল্লাহাল্লামের নাম পেয়েছেন সেই মুসলমান হয়ে গেছে। কারণ তৌহিদের বিশ্বাস না। জন্য মূলত মোহাম্মদ রসুলের ইমানটা হলো তাহিদের ইমানটা অর্জন করে ইমানকে পূর্ণ করার জন্যই এর পাশাপাশি আমরা রসুল্লাহ সাল্লামকে সামনে পেয়ে আগে আলোচনা করেছি একটা হলো তাকে আমরা মডেল পাচ্ছি কিভাবে আল্লাহকে ডাকবো আল্লাহর এবাদত করতে হবে কিন্তু সামনে মডেল না থাকলে করা যায় না কখনো সম্ভব না এবং তার ভিতরে বাস্তব হলো সব প্রকারের মডেল রয়েছে এটা আমরা সকল ধর্মের ধর্মগুরুরাই মহান কিন্তু তাদের সিরাত, সামাইল জীবনী পূর্ণ রক্ষা করা হয়নি এইসা মাসিহের যতটুকু বাইবেলের ভিতরে রয়েছে এর ভিতরে ব্যবসায়ী কোনো মডেল পাবেন না একটা যুবক কোনো মডেল পাবেন না একটা বিবাহিত স্বামী কোন মডেল পাচ্ছেন না শুধু আমরা সেখানে কিছু থিওরি পাচ্ছি কিন্তু ওই অন্য সকল ধর্মের ক্ষেত্রেই তাদের ধর্ম গুরুরা প্রচারকরা আমরা সবাইকে শ্রদ্ধা করি কিন্তু তাদের আদর্শ রক্ষা তাদের ভিতরে আর মডেল নেই কিন্তু রসুল কিভাবে বিচারক কি করবে সবই পাচ্ছি মানে জীবনের প্রতিটি দিগ বিভাগের সকল বিষয়ের নির্দেশনা পাচ্ছি বিশ্বী মোহাম্মদ রসুল এর পাশাপাশি আরেকটা বিষয় আমার মনে পড়ছে আশা করি আমাদের আলোচকরা এটা পরিষ্কার করবেন ইমান মানে কি তারই সুন্নতের অনুসরণে চলবো আর এই সুন্নতের অনুসরণে একটা মহাকল্য বিশ্ব মডেল সর্বশেষ মডেল তিনি তার আখলা তার যতটা দিক এবং বিভাগ আছে সবগুলোই হল পৃথিবীবাসীর জন্য কল্যাণকর সবই ব্যবসায়ী জগতে যাবেন আজকে ব্যবসায় জগৎটা প্রতারণায় পরিপূর্ণ কিন্তু ওখানে মোহাম্মদ সালাই সাল্লামের ইউরি তার যে আদর্শ প্রয়োগ করি আমরা ওই জায়গায় সেখানে ব্যবসায় ঠুত পাওয়া যাবে না দুর্নীতি পাওয়া যাবে না সেখানে কোনো প্রতারণা পাওয়া যাবে না হারাম ব্যবসায় কোনো সুযোগ ওই জায়গায় নেই তাহলে একটা কল্যাণের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে আমি যদি মডেল করতেছে সুন্দর করে সাজিয়ে রেখেছে আশ্রয় নেওয়া যাবে না আমি এক শেষ করতে চেয়েছি যদি আমি রাষ্ট্রনায় নাই হিসাবে মোহাম্মদ সাল্লাহ মডেল হিসেবে উল্লেখ করতে চাই তাহলে দেখতে পাবো যে রসুল সাল্লাহ সাল্লাহ তিরোধানের পরে আজকে সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেছে তার মতো শ্রেষ্ঠ মডেল পৃথিবীতে কেউ আর হয়নি তা ওই মডেলটি কে যদি আমি গ্রহণ করতে চাই দেখা যাবে মডেল হবেন যে কথাটি ইঙ্গিত দিয়েছিলেন রোম সম্রাট যখন আবু সুফেন রজা ইসলামের আগে গ্রহণের আগে যখন সাক্ষাৎকার দিলেন তখন তার সামনে বলেছিলেন রোম সম্রাট আবু সুফেন তুই মক্কামুদ্দিনে ভাবছ সঠিক হয় সত্য হয় শুধু নয় আমার অলঙ্কৃত করবো শুনে রাখো লাউকুম তুই আমি রোম সম্রাট যদি আমাকে আমি সম্মান দান করতাম বিশ্ব মডেল রাষ্ট্র নায়ক হিসাবে যে মডেল মোহাম্মদ সাল্লাম রোম সম্রাটের বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে তাই তার আদর্শের কাছে আত্মসমর্পণ করাটাই হলো আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর বিষয় রাসুল্লাহ সাল্লা আদর্শ হবে আমার মনে হয় এই সম্পর্কে আলোচনা করার জন্য আগমনের পূর্বে মক্কা এবং মদিনার অধিবাসীদের অবস্থা কি ছিল যারা সামান্য একটু ওট কুয়া থেকে পানি পান করবে ওই টুকো নিয়ে যুদ্ধ করতে গিয়ে বংশকে বংশ্বংস হয়ে গেছে বাবা তার মৃত্যুর সময় সন্তানকে ওসিয়ত করে গেছেন যে আমার সাথে অমুক গোত্রের শত্রুতা আসে তুমি প্রতিশোধ নিয়ে আমি তো নিতে পারলাম না সামান্য একটি উটের পানি পান করা থেকে নিয়ে যারা এত বিশাল করে বংশকে বংশধ্বংস হয়ে গেছে সেই জাতিটা মোহাম্মদ সাল্ল সাল্লামের আনুগত্য করার পরেই কোন পর্যায়ে এসে দাঁড়ায় যেই জাতি আউস এবং খাজরাজ মদিনার দুই গোত্র বছরকে বছর যাদের মধ্যে যুদ্ধ লেগেছিল এবং রসুল তার মাধ্যমেই তার মডেলেই মুক্তি বিশ্বাস করলেন তখনই তারা এই আনুগত্যটা করতে পারলেন আনুগত্য করতে পারলেন তখনই তারা মুক্তি পেয়ে গেলেন এবং তিনি চমৎকার মানুষকে তার আদর্শের পথে আহ্বান করেছেন একজন আনসারি এবং একজন মহাজের সাহাবির ভিতরে কোন এক বিষয় নিয়ে একবার সামান্য একটু মতো বিরোধ হলো হলে এক সাহাবি তার গোত্রের নাম ধরে ডাকা শুরু করলেন তোমরা আমাকে রক্ষা করতে আসো অমুক গোত্রের লোক অর্থাৎ মহাজের আমি আনসাররা আমাকে মারছে মহাজেরা আসো রাসুল্লাহ শুনে এত রাগান্বিত হলেন তিনি বললেন যে জাহিল যুগের আহ্বান কেন শুনছি আমি এটা ধ্বংস করার জন্যই তো আমি এসে তাহলে রাসুল্লাহ সাল্লা সাল্লামর আনুগত্যের ফলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রতিটি প্রান্ত থেকে আমরা এক একজন সাহাবিদের জীবন থেকে এখনো পর্যন্ত শিক্ষা আবিষ্কার করে চলেছি অথচ এই লোকগুলোই ইসলাম গ্রহণের আগে মোহাম্মদ আনুগত্যের আগে কি ছিলেন লোক হিসাবে পরিচিত ছিল মহাম্মদ সাল্লাহ আসসালাম প্রেরণ করে ওহিনাজিল করে আমাদেরকে কোথা থেকে নিয়ে আসছেন মিনহা। তোমরা তো জাহান্নামের কন্ডুলির পাশে গিয়ে পৌঁছে গিয়েছিলে সেই অগ্নি কিনারা হতে তোমাদেরকে আল্লাহর বললেন উদ্ধার করলেন তো জাতির জন্য যে আল্লাহ বলছেন উমা আর সালনা রহমাত আলমিন মোহাম্মদ সাল্লাম যে জাতির জন্য রহমত এটাই তো তার সারা বিশ্বের জন্য সারা বিশ্বের জন্য রহমত উত্তম আদর্শ নিহিত আছে কি সবাই স্বীকারও করেছে কিন্তু রসুল সাল্লাহ আদর্শ মানতে রাজি নয় লাইফ অফ মোহাম্মদ মধ্যে আলোচনা করতে গিয়ে মধ্যে আসছে পৃথিবীতে যত সময় হলো আমাদের বিরতির বিরতিতে যাচ্ছি বিরতির পর কিছুক্ষণ ধরে আবার ফিরে আসবো এই আলোচনায় আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম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 যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় स्वास्थ्य और अवसर अनुग्रह मानूष अवहेला सप्तम खंड मन गोध्या हाथी संख्या छह चार बार করেছেন হাদিস ঠিক একইভাবে মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যমে বিরতির পর পুনরায় আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমরা যেটা আলোচনা করছিলাম বিশ্ব নবী মুদাহ এই যে বিক্ষপ্ত। আসলে আমরা একটা কাজ করে ফেলেছি ইতিমধ্যে রসুল্লাহ আলাইসাল্লামের আদর্শ থেকে মানুষকে বিমুখ করার জন্য যে চক্রান্ত চলেছে মূলত চক্রান্তের কারণে আল্লাহনবী মো সাল্লা মডেলটাকে আমরা পেশ করতে পারিনি যার কারণে প্রবেশ করতে পারে না এটা মানুষ আর আল্লাহর মধ্যে একটা আধ্যাত্মিক বিষয় এই ফতুয়াটা দেওয়ার কারণে রসুল্লাহ সাল আলহিগাল্লাম যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি যে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ তিনি যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক তিনি যে শ্রেষ্ঠ আদর্শ মূর্ত প্রতীক তিনি যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সর্বক্ষেত্রে এই জিনিসটি মানুষের ভিতরে প্রভাব ফেলতে পারেন যেমন যদি আমরা উল্লেখ করি সর্বক্ষেত্রে সফল ব্যক্তি মোহাম্মদ সাল্লাম যদি আমি সালাতের ক্ষেত্রে বলি তখন তিনি বললেন সরাসরি সল্লু কামার তুমুন উ সল্লি তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে সালাত করতে দেখছো যাবতীয় সালাত আদায় করতে হবে রসুল্লাহ সাল্লাহামের পদ্ধতিতে যদি আমি সিয়ামের ক্ষেত্রে বলি এখানেও মাল্লা যে ব্যক্তি প্রতারণা করবে সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নন এটা আল্লাহ রাবুল্লা আল্লাহ পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ব্যবসা করতে গেলে হারাম জিনিসের ব্যবসা করা যাবে না হজ্যের ক্ষেত্রে মূলনীতি দিলেন ব্যাখ্যা বাস্তবে অন্যান্য আদর্শ বলেন ধর্ম বলেন নৈতিকতা বলেন এগুলোর সাথে মোহাম্মদ রসুল পার্থক্যটা এটাই যে তিনি নিজে করেছেন এবং তার হয়ে। তিনি কি করে এটা বাস্তবায়ন করেছেন তাহলে আমি মানুষ হয়ে কেন করতে পারবো না এই অনুভূতি যখন আসবে এই ফিলিংস তখন মানুষ এই সুন্নতের অনুসরণ অথবা রসুল্লাহ পুরনো মডেল বিশ্বাসের সর্বোচ্চ বা একটা বড় কল্যাণ যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম সেটা হলো যখনই মুসলিম উম্মা এই বিশ্বাস সুদৃঢ় করবে যে তিনি আমাদের একমাত্র মডেল এবং তার প্রতি যত পূর্ণ হবে অনুসরণ কিন্তু তত পূর্ণ হবে আর এটা অর্জন করলেই আমরা একটা বড় অভিশাপ বিভক্তি দলাধলি থেকে বাঁচতে পারবো যেটা রসুল্লাহ সাল্লাম বলছেন বলছেন যে বিষয়টা আমরা এখন আলোকপাত করতে যাচ্ছি রসুলাম বললেন মতভেদ থেকে উত্তরণের জন্য তোমরা আমার সুন আমার পরে খোলাফের সুনতকে দাঁত দিয়ে কামড়ে ধরে ধরে একেবারে আমরা তো আজকে মুসলিম জাতি পতভুষ্ট বা দিগ্রান্ত বলা চাই তাদের রুট থেকে তারা নেমে গেছে যেটা করেছেন সেটা করব যেটা করেননি সেটা করব না তিনি আমার করা না করা আসা যাওয়া ভালো মন্দর মডেল তিনি চূড়ান্ত এই বিশ্বাস যখন পূর্ণ হবে তারপর এই মর্মে আমরা অঙ্গীকার করলাম স্বীকার দিলাম স্বীকার জানালাম ডিকার করলাম যে আমরা মোহাম্মদ ইসলাম কেই মডেল মানবো তার বাহিরে আর কারো কোনো অনুসরণ করব না একটা অবিষ্ট লোক মতভেদের শুরু হয় কোথায় রসুলাম এটাও বললেন যখনই ইয়াক মোহা তুমি নতুন নতুন বিষয়গুলো দিনের ভিতরে আনা হয় ওই নতুন বিষয় নিয়ে এ পক্ষে যায় ও বিপক্ষে যায় পরিহার করলে করলে জন্য তিনি বললেন তোমরা নতুন বিষয় পরিহার করো সাবধান বিদাত প্রতিটি নতুন বিষয় বিদাত এবং প্রতিটি নতুন বিষয় দলালা আর মতভেদ কমে যাওয়ার মতভেদ থেকে মুক্ত হওয়ার অর্থাৎ ঝগড়া দলাদলি থেকে মুক্ত হয়ে প্রেম ভালোবাসা অর্জন করা পারস্পরিক এই দুনিয়াতে পরস্পরের ভিতরে সম্প্রীতি প্রতিষ্ঠার একমাত্র পথ হল রসুল্লাহ সাল্লাম এবং খোলাফায় রাশিদ্দিনের সুন্নত তাকে মডেল হিসেবে একটা ধরা অন্তত এটাকে মূল রাখতে পারলে আমরা মুসলিম উম্মা আমাদের যে এখন বর্তমানে একদল জিজ্ঞাসা করল তারা বললেন আজিকার এই দিনে আমি যে তরিকার উপরে আছি আমার সাহাবারাজের উপরে আসেন ওই পথ যারা ধারণ করবে তারা কিন্তু সেই নাজেই মুক্তিপ্রাপ্ত দল হবে কাজেই এখানে একটা জিনিস আমরা স্পষ্ট করতে পারছি সুদীয় দর্শকৃন্দ আমাদের অতিথিদের আলোচনার মধ্য দিয়ে যে জঞ্জাব বিক্ষুব্ধ এই আরবের মানুষগুলিকে সুসংহত করার জন্য যে ভূমিকা রেখেছিলেন বিশ্ব নবী মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তারপর যে এই ধরনের এখতলা মতানক্ষ্য আমাদের সমাজে দেখা দেবে এটাই অনিবার্য আর এই দেখা দেওয়ার ভিতর দিয়ে যদি আমরা পথ নির্দেশনা পাই তাহলে সেই নবী মোহাম্মদ সাল্লাম অনুষ্ঠানের মধ্য দিয়ে পেতে পারি মতবিরোধ সৃষ্টি হবে এর পাশাপাশি রাসুল্লাহ সাল্লাহ আনুগত্যের আরেকটি উপকারিতা হলো যে ওনার আনুগত্যের ফলে সাহবা একরামের ভিতরে অনেক বড় বড় পাপিষ্ঠ ব্যক্তি যারা আনুগত্যের আগে পাপিষ্ঠ ছিলেন তারা আনুগত্যের পরে তাও হয়েছে এবং জীবনকে পরিবর্তনের সুযোগ এসেছে আমরা যারা এখন রসোলা আনুগত্য আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা করছি না আমরা যদি আনুগত্যে ফিরে আসি তাহলে ইতিপূর্বে যে আমরা অন্যায়গুলো করেছি আল্লাহ তালা সেগুলো আমাদেরকে মাফ করবেন তবর ফলে এবং আমরা নতুন জীবন ফিরে পাবো ওনার আনুগত্যের ফলে তাবাব হবে এবং নতুন জীবন আমরা ফিরে পাবোত্যের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ যদি নাবাচকটা আলোচনা করা যায় হা বাচকটা আসে মাধ্যমে আনগত বিশ্বকে আলোকিত করা যায় এবং করা সম্ভব আজকে এই পৃথিবীটা আমরা বলতে নব্য জাহিলিয়াতের আগমনের কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে আমরা এই অবস্থায় রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ গ্রহণ করে নি তিনি যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়েছেন বিশ্ববাসীকে যে আইনের শাসন যে উপহার দিয়েছেন আমরা যদি বাস্তবায়ন করি তাহলে ওইটা করা সম্ভব ওই কল্যাণটা পাওয়া সম্ভব কিন্তু বাস্তবায়নটা আমাদের মধ্যে নেই রসল সাল্লামকে একমাত্র যদি সত্য এবং মিথ্যার হক এবং বাতিলের মানদন নির্ধারণ করি তাহলে কল্যাণ পাবো তিনি বলছেন যে মানে আত আনি হঠাৎ আল্লাহ যে আমাকে মেনে নিবে সে আল্লাহকে মেনে নিল আমাদের অতিথি বিন্দু থেকে সমান দর্শক বিন্দু আমাদের সময় আজ আর নেই আবার কোন অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ আল্লাহ আপনাদের আমাদের সকলে হেফাজত করুন আমিনামালিক Ooh. फ्ती मुहम्मद इब्राहिम जहांगीर आलम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 ডিস্ট ডক্টর জাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়